বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য আইডেন্টি আগনিয়াস কনন ডোয়েলের জন্ম বাইশে মে আঠেরোশো সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার আঠেরোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো তিনি ডাক্তারি পড়েন এডিনবারাম মেডিকেল স্কুলে ডাক্তারি করতে করতেই 18৮৭ সালে প্রকাশিত হয় তার লেখা শল আকোমস এর প্রথম গল্প আ স্টাডি ইন স্কলেট আজকের গল্প কেস অফ আইডেন্টি প্রকাশিত হয় আঠেরোশো সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে गल्प पाठे दीप एवं मीर गल्पर सूत्रधारे के देखे दे चारपाशे जीवन जेको गल्पर थे कत बस विचित्रजे जानला दिए बाड़ी गो देखा जा एक बाड़ेतर जी उ मारा जाए দেখবে এমন এমন সব ঘটনা ঘটছে একদম সাধারণ করবে না শীতের আমি বললাম এই দূর আমার মনে হয় না যা সব ঘটনার বিবরণ খবরের কাগজে বেরোয় আর পুলিশের খাতায় যেসব ক্রাইমের কথা প্রত্যহ নোট করা হয় সব দিয়ে আর যাই হোক জমাটি টানটান গল্প হবে না আহা সেখানে তোমায় একটু সিলেকটিভ হতে হবে ওয়াটসন পুরো জিনিসটাকে একটু সাজাতে হবে সুন্দর করে পুলিশে যেমন তোমার মতো কোনো সাহিত্যিক নেই তাই ওরা গল্পটা রসিয়ে কীভাবে বলতে হয় সেটা জানে না ওদের লেখা হচ্ছে কেজো লেখা ম্যাজিস্ট্রেটের তথ্য চাই তাই রিপোর্টে শুধু তথ্যই থাকে কিন্তু জেনে রাখো ওয়াটসন সাধারণের মতো অসাধারণ কিছুই হয় না যে মানুষটা তিনটে মহাদেশ জুড়ে একের পর এক বিচিত্র কেসের সমাধান করে চলেছে তার এমন মনে হতেই পারে কিন্তু রোজকার ঘটনায় আজ দাঁড়া তোমার এই থিওরিটা টেস্ট করে দেখা যাক আজকের কাগজটাই দেখি হ্যাঁ এই তো প্রথম পাতায় স্ত্রী করেছে এরকম ম্যাড় মেড়ে খবর দিয়ে গল্প হবে না বেছে বেছে সব থেকে ভুল উদাহরণটাই বার করলে তুমি মাই দিয়ে বাকসেন এটা ডান্ডা সেপারেশন কেসের খবর এবং এই কেসে এই অধমের কাজ করার সৌভাগ্য হয়েছে এবং তুমি শুনে রাখো করতেন না এবং করতেন। রোজ রাতে খাওয়া শেষ হয়ে গেলে নিজের নকল দাঁতের পাটি দুটি বার করে বউকে ছুঁড়ে মারতেন কি দেখেছ তো এমন জিনিস তুমি তোমার গল্পে লিখতে পারত না তা পারতাম না বেশ তাহলে এই রাউন্ডটা আমি জিতলাম এই বলে শ্যালক নিজের হাতটা আমার দিকে এগিয়ে দিল আমি দেখি তার হাতে দুটি জিনিস যেগুলো আমি আগে দেখিনি একটা কৌটো এবং একটা বিশাল বড় পাথর বসানো আংটি নস্যির কৌটোর দিকে আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রয়েছি লক্ষ্য করে শেয়ালক বলল তোমার সঙ্গে বেশ কয়েকদিন দেখা হয়নি না যদি ফস করে কিছু লিখে পেল বিপদ হবে তো এই মুহূর্তে ডজনখানে কিন্তু একটা কেউ বলা যাবে না ইম্পেন্ট হ্যাঁ ইন্টারেস্টিং না ইনফ্যাক্ট আমার মনে হয় সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে সেই সমস্ত কেস যেগুলো একদম গুরুত্বপূর্ণ নয় মানে মানে বড় বড় চুরি ডাকাতি খুন যেগুলো হয় সেগুলো সলভ করা খুব সহজ দেখলেই বোঝা যায় কে করেছে কেন করেছে কোনো চ্যালেঞ্জ নেই কথা বলতে বলতে শালক জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল নিচে রাস্তার দিকে তাকিয়ে এবার বলল কিন্তু যদি না আমার খুব ভুল হয় আমাদের হাতে বোধ একটা ইন্টারেস্টিং কেস আসতে চলেছে কারণ নিচে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হবু হয় আমি হবুমকের পাশে গিয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে নিচে উঁকি মানলাম উল্টো দিকের ফুটপাথে একজন মহিলা দাঁড়িয়ে গলা পর্যন্ত ফার কোটে ঢাকা মাথায় বিশাল বড় একটা টুপি যা থেকে বেরিয়ে রয়েছে টক টকে লাল রঙের একটা পালক ভদ্র মহিলা নার্ভাস ওনার মধ্যে একটা উসখুসে ভাব বারবার নিজের গ্লাভস বোতাম খুলছেন আর বন্ধ করছেন তারপর হঠাৎ ঠিক যেমন ডাইভ করার আগে সাঁতারুর শরীরটা একটু সামনের দিকে ঝুঁকে যায় উনিও সেইভাবে একটু ঝুঁকে যেন জোর করেই মনে খানিকটা সাহস এনে রাস্তা পেরিয়ে আমাদের দরজার ডোরবেল বাজালেন মুখের সিগারেটটা ফায়ার প্লেস আগুনে ফেলে দিয়ে শয়লক বলল ফুটপাথে দাঁড়িয়ে সমস্যা আবার বুঝলে কি করে প্রেমে দাগা খেলে মহিলা রেগে থাকতেন এনার রাগের থেকে ইতস্তত ভাবটাই বেশি তবে আর বেশি আন্দাজ করা দরকার নেই এই এলেন আমাদের ক্লায়েন্ট দরজায় একটা টোকা পড়ল এবং বয় ঘরে ঢুকে জানালো যে মিস মেরি সাদারল্যান্ড এসেছেন শ্যলক হোমস এর সঙ্গে দেখা করতে গিয়ে গেল। যে কতটা লম্বা সেটা এবার আমি বুঝতে পারলাম প্রায় শলকে সমান তাকে চেয়ারে বসিয়ে শ্যালক জিজ্ঞেস করল আচ্ছা আপনার যে দূরের জিনিস দেখতে অসুবিধে হয় আপনি এত টাইপিং করেন কি করে শুরুর দিকে সমস্যা হতো কিন্তু এখন হাত সেট হয়ে গেছে তাই দেখার অতটা প্রয়োজন হয় না মহিলা সহজভাবেই কথাটা বলেছিলেন কিন্তু উত্তর দেওয়ার পর তিনি প্রশ্নের বুঝতে পারলেন আপনি আপনি আমাকে চেনেন না হলে এটা জানলেন কি করে না চিনি না কিন্তু এটা আন্দাজ করা এমন কিছু শক্ত নয় কিন্তু সে কথা থাক আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি আসলে আমি আপনার কথা শুনেছিলাম মিসেস এথারিজের কাছে আপনি ওনার স্বামীকে খুঁজে বের করেছিলেন যখন পুলিশ পর্যন্ত বলেছিল মারা আমি খুব বড় লোক নই কিন্তু বছরে একশো পাউন্ড পাই আমার ট্রাস্ট ফান্ড থেকে আর তাছাড়া টাইপিস্ট হিসেবে আমার যা উপার্জন আপনি যদি আমার জন্য মিস্টার হাসমার এঞ্জেলকে খুঁজে দিতে পারেন তাহলে তাহলে আপনার ফিটা চোখ ছাদের দিকে সে মুন দিয়ে ভদ্রমহিলার কথা শুনছিল কিন্তু না করে উনি কিছুই বুঝতে পারছেন না কিন্তু উনি প্রশ্নের উত্তর ঠিকই দিলেন কি করব বলুন উইন্ডি ব্যাংক মানে আমার বাবা আমার বাবা তো কিছুই করছেন না আমি ওনাকে বাবাই বলি যদিও বয়সে উনি আমার থেকে মোটে পাঁচ বছর দু মাসের বড়ে আছেন হ্যাঁ বহাল তবি সত্যি বলতে কি বাবা মারা যাওয়ার পরে পরেই আমার মা আবার বিয়ে করেন সেটা আমার খুব একটা পছন্দ হয়নি তাও আবার পাত্র তার থেকে বয়সে পনেরো বছরের ছোট বাবা প্লাম্বার ছিলেন উনি মারা যাওয়ার পর মা আর ওনার কর্মচারী মিস্টার হাডি দুজনে মিলে ব্যবসারে চালিয়ে যাচ্ছিলেন কিন্তু মিস্টার উইন্ডি ব্যাঙ্ক মাকে বলে বলে দোকানটা বিক্রি করালেন ওনার স্ত্রী দোকান চালান এটা ওনার পছন্দ নয় উনি প্রচন্ড না কুঁচু ব্যবসা ওনার তো যাই হোক এতদিনের দোকান বেঁচে পাওয়া গেল গেলশো পাউন্ড বাবা বেঁচে থাকলে তার থেকে বেশি পাওয়া যেত আর যে ট্রাস্ট ফান্ডের কথা বললেন সেটা কি এই দোকান বিক্রির টাকা থেকে না না ওটা আমার কাকুন নেড আমায় দিয়ে গেছেন উনি নিউজিল্যান্ডে থাকেন ওখানকার স্টক बचरे चार शता पाई पान बचरे तो करके कमे चले जाएमस क्योंकि मानुषर ऊपर बोझा चाहना আমি ভেবেছিলাম হয়ে পড়বে কিন্তু দেখলাম সে খুব মন দিয়েই তার কথা শুনছে অবস্থা আপনি খুব পরিষ্কার ভাবে আমায় বুঝিয়ে দিয়েছেন ইউ আমার সঙ্গে প্রথম দেখা হয় বাবা যতদিন বেঁচে ছিলেন ইনভিটেশনটা বাবার নামে আসত বাবা মারা যাওয়ার পরে মায়ের নামে আসে মিস্টার উইন্ডিব্যাং চাইতেন না যে আমি চাই আমার যে কোনো জায়গায় যাওয়া নিয়েই ওনার আপত্তি যে কোনো জায়গা কিন্তু এবার আমি ঠিক করেছিলাম আমি যাবই বাবার সব বন্ধুরা সেখানে থাকবে আর উনি বলেন নাকি এসব মানুষের সঙ্গে আমাদের মেলামেশা করা উচিত নয় তাতে যখন কাজ হলো না তখন বললেন যে বলে যাওয়ার মতো ভালো জামা নাকি আমার কাছে নেই আমি বললাম আমার কাছে অনেক জামা আছে তার মধ্যে বেশ কয়েকটা আমি কখনো পড়ি যখন দেখলেন কিছুতেই কাজ হলো না তখন রাগ করে কাজের অজুহাত দেখিয়ে ফ্রান্স চলে গেলেন তাই আমি আর আমার মা গেলাম উনি তার বেশ কয়েকদিন পরে ফেরেন কিন্তু না না তেমন কিছুই বলেননি ইনফ্যাক্ট উনি ঠাট্টা করছিলেন ব্যাপারটা নিয়ে হ্যাঁ আপনার সঙ্গে দেখা হলো পরের দিন আমার সঙ্গে দেখা করতে বাড়িতেও এসেছিলেন তারপরেও দুবার আমার সঙ্গে দেখা হয় কিন্তু বাবা ফিরে আসার পরে উনি আর আসেননি একবারও আসেননি? না। বাড়ির মেয়েদের বাইরের কোনো পুরুষের সঙ্গে মেলামেশা বাবা পছন্দ করতেন না আপনার সঙ্গে দেখা করার কোনো চেষ্টাও করেননি না কিন্তু চিঠি লিখতেন রোজ সকালে ডাকে চিঠি আসত তখন বাবার ঘুম ভাঙত না কাজেই আমি চুপচাপ কি আপনারা বিয়ের সিদ্ধান্ত করে ফেলেছেন হ্যাঁ হ্যাঁ সেটা তো দ্বিতীয়বার ওনার সঙ্গে দেখা হওয়ার পরেই করে ফেলেছিলাম লেডন হল স্ট্রিটের একটি অফিসে উনি ক্যাশিয়ারের চাকরি করতেন আর কোন অফিস আমি ওনার অফিসেই পাঠাতে চাইতাম কিন্তু উনি বলতেন মহিলার কাছ থেকে চিঠি আসছে জানতে পারলে অফিসের সবাই এই নিয়ে নানা রকম কথাবার্তা শুরু করবে তো আমি বলেছিলাম যে উনি যেমন চিঠি টাইপ করে পাঠান আমিও তেমন টাইপ করে পাঠাতে পারি যাতে কেউ হাতের লেখা দেখে বুঝতে না পারে কিন্তু উনি বলতেন যে আমার হাতের লেখা পড়লে ওনার মনে হয় আমি ওনার সঙ্গে কথা বলছি টাইপ করে পাঠালে ওনার মনে হবে যেন যন্ত্রের লেখা চিঠি পড়ছেন এই জন্যই আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম মিস্টার হোমস এই ছোট ছোট জিনিসগুলোর জন্য দেখা করতে পছন্দ করতেন কারণ উনি বলতেন আমরা দিনের বেলায় বেরোলে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে সেটা উনি চাইতেন না তাছাড়া খুব ভদ্র ব্যবহার আর খুব নিচু গলায় কথা বলতেন ওনার গলার কিছু একটা রোগ হয়েছিল তার ফলে গলা তুলে কথা বলতে পারতেন না খুব পরিপাটি থাকতেন। আর আমার দূরের জিনিস দেখতে অসুবিধে হতো আর জোর আলোয় কষ্ট হতো তাই কালো চশমা পড়তেন আচ্ছা আর আপনার বাবা ফ্রান্স চলে যাওয়ার পর কি হয় উনি আবার আমার সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন আর বলেন বাবা ফিরে আসার আগে উনি আমায় বিয়ে করতে চান এই কথাটা খুব জোর দিয়ে বলেছিলেন আমায় বাইবেলে হাত রেখে প্রতি আমি ওনাকে ছেড়ে যাব না মায়ের ওনাকে খুব পছন্দ হয়েছিল এবং মা বিয়েতে রাজিও ছিলেন কিন্তু এক সপ্তাহের মধ্যে বিয়ে আমি বললাম বাবার থাকা উচিত নয় মা আর উনি দুজনেই বললেন বাবার থাকার কোনো দরকার নেই মা বলেন উনি পরে বাবাকে বুঝিয়ে বলবেন এটা আমার খুব একটা ভালো লাগেনি মানে বিয়েই তো করছি চুরি তো করছি না তো সেটা এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে আমি বাবাকে বিয়ের কথা জানিয়ে একটা চিঠি ওনার ফ্রান্সের ঠিকানা আমার কাছে ছিল কিন্তু বিয়ের দিন সকালে চিঠিটা আমার কাছেই ফেরত চলে এলো মানে খুঁজে পাইনি হ্যাঁ যেদিন চিঠি পৌঁছেছে উনি সেদিনই সকালে ইংল্যান্ড ফেরার জাহাজে উঠেছেন সকালে বিয়ে আর তারপর আমাদের ব্রেকফাস্ট খাওয়ার কথা ছিল সেন্ট প্যানক্রস হোটেলে কাছেই উনি ঘোড়ার গাড়িতে করে এলেন কিন্তু গাড়িতে শুধু দুজনের বসার জায়গা ছিল তো উনি আমাকে আর মাকে এই গাড়িতে তুলে নিজে অন্য একটা গাড়িতে উঠলেন আমি আর মা প্রথমে চার্চ পৌঁছই আমরা গাড়ি থেকে নেমে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পরে ওনার গাড়িটা এলো কিন্তু উনি গাড়ি থেকে নামলেন না গাড়োয়ান নেমে গিয়ে দরজা খুলে দেখে গাড়িতে কেউ নেই আমরা তো বুঝতেই পারলাম না কি হয়েছে কারণ গাড়োয়ান বলল সে একদম নিশ্চিত সে গাড়ি থেকে কাউকে নামতে দেখেনি এটা গত শুক্রবারের ঘটনা মিস্টার হোমস তারপর থেকে আমি ওনার কোনো খবর পাইনি। খুঁজে দিন। আপনার সঙ্গে খুব খারাপ রকমের প্রতারণা করেছেন না না আপনি বুঝতে পারছেন না উনি প্রতারণা করেননি ইনফ্যাক্ট আমার মনে হয় যে উনি বুঝতে পেরেছিলেন যে কিছু একটা হবে সেদিন সকালে উনি আমায় বলেছিলেন যে ওনার যদি কিছু হয় আমি যেন আমার প্রতিজ্ঞার কথা ভুলে না যাই আমি যেন অন্য কাউকে বিয়ে না করি আমি তখন বুঝতে পারিনি উনি এমন কেন করছেন আমি বুঝতে পারিনি এখন পারছি আপনার মনে হয় ওনার কিছু বিপদ হয়েছে কিন্তু ঠিক কি হয়ে থাকতে পারে আপনার কোনো ধারণা নেই কোনো ধারণা নেই খুব বাবা ফিরে আসার পর আমি ওনাকে জানাই ওনারও মনে হয়েছিল যে কিছু একটা বিপদ কিংবা দুর্ঘটনা ঘটেছে পালিয়ে যদি যাওয়ার হতো তাহলে তো আগেই যেতে পারতেন চর্চে দৌড়গোড়া পর্যন্ত এসে তারপর পালিয়ে যাওয়ার মানে কি যদি উনি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকতেন তাহলেও বোঝা যেত কিন্তু আমার একটা পয়সাও নেননি কি হয়েছে আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি মিস্টার হোমস আমি পাগল হয়ে যাচ্ছি এতক্ষণ নিজেকে সামলে রেখেছিলেন আর পাললেন না মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন আপনি বিশ্রাম করুন ঠিক যেমন উনি আপনার জীবন থেকে বের হয়ে গিয়েছেন আপনিও ওনাকে নিজের চিন্তা থেকে বের করে দিন মানে আপনি বলছেন দেখা পাবো না আমি শনিবার ওনার খোঁজে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম এই যে কেটে এনেছি এটাতেই বর্ণনা রয়েছে আর এই হলো ওনার চিঠি তা তো আমি পারব না মিস্টার হোমস আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ওনাকে ছাড়ার কাউকে ভালোবাসব না যতদিন না উনি ফিরবেনাকে অ্যাডমায়ার না করে পারলাম না নিজের যতই কষ্ট হোক মুখের কথা নরচড় হতে দেবেন না মিস সাদল নিজের কাগজপত্র টেবিলের ওপর রেখে বেরিয়ে গেলেন खर सामने जड़ोल चुप कर छे रही आस्ते आस्ते उठे तक के, आराम केदारायथा एलिए दिए एक राश धोआ छिड़े बोल इंटरेस्टिंग महिला কেসটা খুবই সাধারণ আমার খাতা দেখলে ঠিক এরকম একাধিক কেস তুমি পাবে অ্যান্ড ওভারের সাতাত্তরেই এরকম একটা ঘটনা ঘটেছিল তাছাড়া আগের বছর হেগেও এরকম একটা ঘটনা ঘটেছিল না কেসে নতুন কিছু নেই কিন্তু ওই মহিলা ওই মহিলা ভীষণ ইন্টারেস্টিং একজন অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত মহিলার মধ্যে তুমি এত ইন্টারেস্টিং কি দেখলে আমি তো কিছুই দেখলাম না তুমি দেখেছো সবটাই কিন্তু লক্ষ্য করি তোমাকে আমি এতদিনেও বোঝাতে পারিনি জামার হাতা হাতের নোক জুতোর ফিতে এই জিনিসগুলো লক্ষ্য করা কতটা জরুরি এবং এগুলো থেকে একটা মানুষের ব্যাপারে কত কিছু বোঝা যায় মহিলা তো এতক্ষণ তোমার সামনে বসেছিলেন কি কি দেখলে আমায় বলো আহ কালো চুল চড়া বৃমালা হ্যাট আর তাতে ওই ক্যাঁ ক্যাটে লাল রঙের পালক গায়ে কালো রঙের জ্যাকেট তাতে কালো পুঁথি সেলাই করে লাগানো ড্রেস বেশ গাঢ় জুতোটা সত্যি লক্ষ্য করিনি ছোট গোল সোনার কানের দুল আর মোটামুটি দেখে মনে হচ্ছিল আর্থিকভাবে সচ্ছল কিন্তু খুব বনেদি পরিবারের বা সোফিস্টিকে বোধহয়ের নন আমি সবসময় প্রথমে জামার হাতা দেখি মহিলার ক্ষেত্রে পুরুষ হলে ট্রাউজার হাঁটুর গাছটা দেখতাম জামার হাতায় একটা দাগ ছিল টাইপিস্টের রিস্ট যেখানে টেবিলের কোনায় ভর দিয়ে থাকে ঠিক সেইখানে আমি ওই দূরের জিনিস দেখতে না পেলে টাইপ করতে অসুবিধা হয় কিনা জিজ্ঞেস করেছিলাম যেটা শুনি উনি অবাক হয়ে গিয়েছিলেন শুধু উনি না আমিও হয়েছিলাম কিন্তু এটা তো একদম এলিমেন্ট্রি মাই ডিয়া ওয়াটসেন যাই হোক তারপর আমি যেটা দেখে খুব আশ্চর্য হলাম সেটা হচ্ছে ভদ্র মহিলার জুতো জুতোয় পাঁচটা বোতাম ছিল একটা জুতোর নিচের দুটো তৃতীয় আর পঞ্চম আর সব দিক দিয়ে এরকম ভুল করেন তার থেকে বোঝাই যায় যে উনি তাড়ায় ছিলেন শৈলকের ব্যাখ্যা শুনে আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর আর লক্ষ্য করলাম উনি বেরোনোর আগে একটা চিঠি জাতীয় কিছু লিখেছেন ডুবিয়ে ফেলে ওর ফলে দাগটা লেগেছে আচ্ছা অনেক হয়েছে এবার কাজ করো দেখি একটা খবরের কাগজের বিজ্ঞাপন থেকে মিস্টার হসমা এঞ্জেলের চেহারার বর্ণনাটা আমার একটু পড়ে শোনাচ্ছেন उच्चता शक्त समर्थ चेहरा फर्सा कलो चूल माथारे सामान्य टा जुल गोखे कलो चशमा कथा बारे में सामान्य तोतान শেষ যখন দেখা গিয়েছিল তখন পরনে ছিল কালো ফ্রক কোট কালো সোনার সম্ভবত খবর থাকলে সত্তর যোগাযোগ করুন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে শলক উঠে টেবিল থেকে মিস সাদারল্যান্ডের চিঠি গোছাটা হাতে তুললো তারপর সেগুলোর পাতা উল্টাতে উল্টাতে বলল। আর এগুলো থেকে কিছুই জানা যাবে না খুবই মামুলি চিঠি তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল করেছো কি টাইপ করা তাই বলছো কি হ্যাঁ শুধু চিঠিটাই নয় সইটা পর্যন্ত টাইপ করা নামের নিচে ঠিকানা লিখেছেন শুধুই লেন হল স্ট্রিট বাড়ির নাম্বার নেই কিন্তু ওই সইয়ের ব্যাপারটা কিন্তু একটাই জিনিসের ইঙ্গিত দিচ্ছে কিসের সের তুমি সত্যিই বুঝতে পারছো না হোয়াটসঅ্যাপ এবার আমি বেকায়দায় পড়লাম না মানে মানুষই কেন টাইক করবে একমাত্র যদি হ্যাঁ যদি পরে কেউ ধরে মানে চিঠিতে যদি কোনো প্রতিশ্রুতি থাকে তাহলে বলতে পারবেন যে এটা তো আমার সই নয় না যাই হোক আপাতত অন্যের চিঠি অনেক পড়া হয়েছে এবার আমি দুটো চিঠি লিখবো প্রথমটা লন্ডনের একটা ফার্মকে আর দ্বিতীয়টা সৎ বাবা মানে মিস্টার উইন্ডি ব্যাঙ্ককে ওনাকে এখানে এসে আমাদের সঙ্গে একটু দেখা করতে বলি কাল সন্ধে ছটা নাগাদার আর যতক্ষণ এই দুটো না আসছে আমাদের কিন্তু শলক যখন বলছে তখন নিশ্চয়ই জেনেই বলছে এই ভেবে নিলাম শে ভুল করতে দেখেছি আজ পর্যন্ত মাত্র একটি কিন্তু সেবার প্রতিপক্ষ ছিলেন আইরিন অ্যাডলা কিন্তু তাছাড়া আর কোনো মামলায় শ্যালককে ফেল করতে আমি দেখিনি ঘর থেকে বেরোনোর আগে একবার পেছন দিকে তাকিয়ে দেখলাম আমার বন্ধু তার প্রিয় পাইপ ধরিয়ে ফেলেছে তার থেকে নীল ধোঁয়া নির্গত হয়ে কুণ্ডুলি পাকিয়ে ধীরে ধীরে ছাদের দিকে উঠছে আমি জানি কাল যখন আমি ফিরে আসব ওই চেয়ারে বসেই শেয়ালক আমার সব প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের ধোঁয়াশা পুরোপুরি কাটিয়ে দেবে পরের দিন সকাল থেকে নিজের পেশেন্ট নিয়ে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম তার ফলে বেকা স্ট্রিট পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল ঘরে ঢুকে দেখি শলক কাউচে চোখ বন্ধ করে শুয়ে আছে সামনে টেবিলের ওপর সাজানো রয়েছে থরে থরে টেস্ট টিউব আর ঘরে একটা অদ্ভুত গন্ধ বললাম কি হে সমাধান হল হ্যাঁ ব্যারিটা বাইসালে বলছি কেসের সমাধান হলো আমি ভাবলাম আমি যে করছিলাম তুমি বুঝি তার কথা জিজ্ঞেস করছো সমাধান করার কিছু নেই ওয়াটসন জলের মতো সহজ একটাই সমস্যা কোনো আইন ব্যাটার কেস স্পর্শ করতে পারবে না কিন্তু লোকটা কে এবং মিস সাদারল্যান্ডের পেছনে লেগে পেলোটাই বাকি। প্রশ্নের উত্তর দিতে মুখ খুলেছে কি দরজায় একটা টোকা পড়ল ওই এসে গেছে একদম ধরে গেছেন ঘরে ঢুকলেন একজন মাঝারি উচ্চ তার গাঁট্টা ভদ্রলোক বয়স তিরিশের একটু বেশি দাড়ি গোঁপ পরিষ্কার করে কামানো গায়ের রং ভরসা আর চোখে একটা বেশ ধারালো ভাব प्रश्नसूचक दृष्टि खुले हेखे मिस्टर खुबी लज्जित जो सदर आपनर संगे आलोचना कर बारण करा एक जे चेपे बसे তাহলেও যেটা ভেবেছে সেটাই করবে তাও ভালো আপনার কাছে আমার বিশ্বাস আমি নিশ্চয়ই মিস্টার এঞ্জেলকে খুঁজে বার করতে পারবো মিস্টার উইন্ডি ব্যাংকের হাত থেকে তার গ্লাভস মেঝেতে পড়ে গেল পারবেন ও আচ্ছা শাহলোকের মুখে যেন একটা ছোট্ট হাসি ফুটে উঠল সে আমার দিকে হাত তুলে বলল আমার সহকারী ডক্টর ওয়াটসনের সঙ্গে আলাপ করিয়ে দিই জানতো ওয়াটসন মানুষ হাতের লেখা গোপন করতে টাইপ করা লেখা পাঠায় কিন্তু ঠিক যেমন এক একজনের হাতের লেখা এক এক রকম ঠিক তেমনই এক একটা টাইপরাইটারের লেখা এক এক রকম একদম নতুন না হলে দুটো টাইপরাইটারের লেখা কিছুতেই এক রকম হবে না এক একটা টাইপরাইটারে কিছু বিশেষ অক্ষর বিশেষ বিশেষ জায়গায় এবং তার থেকেই হাতের লেখার মতোই দেখে একটা দেখো দেখো আর আর লেজের দিকটা বোধ একটুখানি ভেঙে গেছে দেখেছ ভেরি ইন্টারেস্টিং উইন্ডি ব্যাংক একবার আমার এবং একবার শৈলকের দিকে তাকালেন তারপর বললেন ওটা আমাদের অফিসের অফিসেরাইটার সব চিঠি ওটাতেই লেখা হয় কিনা তাই একটু গেছে তাই নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা কিন্তু ব্যাংক আপনাকে আমি সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখাই বুঝলো এবার আমাকে অপরাধে টাইপ রাইটারের ব্যবহার নিয়ে আর বই লিখতে হবে এ বিষয় নিয়ে আমার লেখা পড়া আছে মিস্টার বিন্ডি ব্যাংক বুঝলেন কিছু তার হাতে তুলে নিল মিস্টার হজমা এঞ্জেলের এবং আর এ বিশেষ দোষটি রয়েছে তাই নয় আপনার পাঠানো চিঠির সঙ্গে মিলিয়ে দেখলে দেখবেন আরো চোদ্দটা অক্ষরে মিল আছে মিস্টার উইন্ডি ব্যাংক লাফিয়ে নিজে চেয়ার থেকে উঠে পড়লেন তাকিয়ে বলল বেশ তাহলে আপনাকে জানাচ্ছি আমি এঞ্জেলকে ধরেছি কি কোথায় উইন্ডি ব্যাংক আপনি ধরা পড়ে গেছেন তাহলে আবার কোনো পথ নেই আমি আমি কিন্তু আমি কিন্তু বেআইনি কিছুই করিনি মিস্টার হোমস আগন্তুকের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তা করেননি কিন্তু যেটা করেছেন সেটা জঘন্য এবং অত্যন্ত নিষ্ঠুর আর আপনি যদি ভেবে থাকেন এত ছোট্ট একটা জিনিস আমি ধরতে পারবো না তাহলে খুব ভুল করেছেন এবার বসুন বসুন আমি বলছি কোথাও ভুল হলে আপনি শুধরে দেবেন উইন্ডি ব্যাংকের সব প্রতিরোধ ক্ষমতা যেন উপে গেলেন আপনি বিয়ে করেছিলেন তার মেয়ের টাকার জন্য আর আপনি সেই টাকায় আয়েস করেছিলেন বেশ কয়েক বছর কিন্তু মেরি ভালো মেয়ে দেখতে শুনতে ভালো বুদ্ধিমতি ব্যবহার ভালো এমন মেয়ে কতদিন আয় বুড়ো থাকবে কিন্তু ম্যারি বিয়ে করলে শুধু যে সেই শ্বশুর বাড়ি যাবে তা তো নয় তার সঙ্গে তার টাকাও চলে যাবে আপনি ম্যারির বিয়ে আটকানোর প্রাণ পণ চেষ্টা করেছিলেন তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন যাতে তার কোনো সমবয়সী পুরুষের সঙ্গে দেখা না হয় কিন্তু তাতে যখন দেখলেন কাজ হচ্ছে না তখন আপনি একটি কাল্পনিক চরিত্র খাড়া করলেন হসমা এঞ্জেল আপনার স্ত্রীর সাহায্যে আপনি ছদ্মবেশ ধারণ করলেন সেখানে একটি বড় সুবিধে চোখ সে খুব ভালো দেখতে পায় না অন্য প্রেমিকের কোন না কারণ ম্যারি আপনার প্রেমে পড়ল আমি আমি ভাবিনি ব্যাপারটা এতদূর গড়াবে বিশ্বাস করুন মিস্টার হোমস আমি ভাবেননি কিন্তু ব্যাপারটা গড়ায় প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায় আপনার প্রয়োজন ছিল ব্যাপারটা এমন একটা নাটকীয়ভাবে শেষ করার যাতে মেরির ওপর তার একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে আর কতদিন আপনি ফ্রান্স যাওয়ার নাম করে ডুব মারতেন সেজন্যই বিয়ের আগে আপনি মেরিকে দিয়ে প্রতিজ্ঞা করান যে সে অন্য কাউকে বিয়ে করবে না আর কোনো দিন আর তারপর চার্চে যাওয়ার সময় ঘোড়ার গাড়ির কার সাজিরা ইটস এল্ড ট্রিক একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে বেরিয়ে যাওয়া কিছু মিস করলাম কি মিস্টার উইন্ডি ব্যাঙ্ক উইন্ডি ব্যাংক যেন এতক্ষণে একটু কনফিডেন্স ফিরে পেয়েছেন শ্যালকের দিকে চোখ তুলে বললেন হতে পারে কিন্তু আপনি যখন এতই বুদ্ধিমান হোমস আপনার জানা যে এই মুহূর্তে কিন্তু বেআইনি কাজ করছেন আপনার আমাকে এই ঘরে আটকে রাখার কোনো অধিকার নেই আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারি শ্যালক চাবি ঘুরিয়ে দরজা খুলে দিল তারপর উইন্ডি ব্যাংককে উদ্দেশ্য করে বললো তা করতেই পারেন কারণ আইনের চোখে আপনি নির্দোষ কিন্তু এবার হঠাৎ তার চোখে যেন আগুন জ্বলে উঠল ইনফ্যাক্ট চাবুক একটা আমার কাছেই আছে কোথায় গেল হ্যাঁ এই তো মিস্টার বিন্ডি ব্যাংক देवाल नाम कि नाम रेखे काउजे बस पड़ल थामा ছোটখাটা ব্যাপার দিয়ে শুরু করেছে এরপর আরও বড় অপরাধ করে ফাঁসিতে ঝুলবে তুমি দেখে নিও আচ্ছা আমি কিন্তু এখনো তোমার রিজনি পুরোটা বুঝতে পারছি না ওয়েল মিস্টার হসমা এঞ্জেলের ব্যবহার যে অত্যন্ত অদ্ভুত সেটা তো শুরু থেকেই বোঝা যাচ্ছিল আর পুরো ব্যাপারটায় লাভ একজনেরই উইন্ডি ব্যাঙ্ক দুজনকে কখনোই একসঙ্গে দেখা যায় না একজন চলে গেলে তবেই অন্যজনের দেখা পাওয়া যায় এটা একটা ইন্টারেস্টিং ক্লু সবকটা জিনিস একই দিকে ইঙ্গিত করছিল কিন্তু তুমি নিশ্চিত হলে কি করে আম সন্দেহ যখন উইন্ডি ব্যাংকের ওপরেই তখন তার অফিসকে জিজ্ঞেস করলাম যে ফার্মকে আমি চিঠি লিখেছিলাম সেখানে উনি চাকরি করে আমি দেওয়া বিবরণ থেকে গোফ চশমা এবং সব কিছু বাদ দিলে যেটা বাকি থাকে ততটুকু লিখে জিজ্ঞেস করেছিলাম ওদের কোন কর্মচারীকে ওইরকম দেখতে কিনা তার সঙ্গে ভদ্রলোককে বললাম আমার সঙ্গে এসে দেখা করতে সেই চিঠির উত্তর উনি টাইপ করেই পাঠালেনার আমি মিলিয়ে দেখে নিলাম হজমা এঞ্জলের চিঠির সঙ্গে এই চিঠির হরফ হুবহু মিলে যাচ্ছে সেই একই ডাকে फ्च स्ट्रीटर वेस्ट हाउस एंड मार बैंक जबाबना पाठिए जेमसन दिल्ली कराने विश्वास करें जी <laughs> भलोबाशें সে একদিন একদিন ফিরে আসবে আর বিশ্বাস এমন জিনিস বচ্ছেন যা হাজার প্রমাণ দিয়েও টলানো যায় না সানডে সাসপেন্সে শুনছিলেন শর্লক এর কাহিনী আ কেস অফ আইডেন্টি মূল রচনা স আথকন ডয়েল শর্লক চরিত্রে মীর জেমস উইন্ডি ব্যাংক অগ্নি মেরি সাদারল্যান্ড অয়ন্তিকা আর গল্পের সূত্রধার আমি সোমক শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল অনুবাদ রেডিও রূপান্তর পর্ব পরিচালনায় গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে দ্বীপ শেষ হলো স আফ কন জয়লের শোমস এর কাহিনী কেস অফ আইডেন্টি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স